আয়সাউর রদিয়াল্লাহ ত আলান্নাতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন রাতের খাবার উপস্থিত করা হয় আর সে সময় সালাতে রিকামত হয়ে যায় তখন প্রথমে খাবার খেয়ে নাও